উমর আদিল্লাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন একদা আমি জনৈক ব্যক্তিকে আল্লাহর পথে বাহন হিসেবে একটি ঘোড়া দিলাম পরে তা বিক্রি হতে দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সে সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বলেন এটা ক্রয় করো এবং সাতক্ষা করা মাল ফিরিয়ে নিয়ও না